আপনি যেই রাকাত পাবেন সেই রাকাতকে প্রথম রাখাত ধরে নেবেন এটা একটা পদ্ধতি আর যেই রাকাত পাইছেন ওই রেখাত ধরে নেওয়া এটা আর একটা পদ্ধতি মানে আপনি দ্বিতীয় রাখাতে পাইছেন প্রথম রাখাত পাননি তা আপনি দ্বিতীয় রাখাতকে ধরে নিবেন এক নম্বর রাখাত মানে ইমামের দুই নম্বর রাখাত আপনার হইল এক নম্বর রাখাত তাহলে এরপরে আবার আপনি বাকি গুলারে দুই নম্বর রাখাত তিন নম্বর রাখাত এইভাবে ধরে আপনি আদায় করবেন এটা একটা পদ্ধতি আর একটা পদ্ধতি হলো আপনি দ্বিতীয় রাখাত পাইছেন এটাকে দ্বিতীয় রাখাতে ধরে নেবেন এরপরে যেটা ইমামের সাথে পাইলেন পরবর্তীতে আপনি ওটাকে এক নম্বর রাখাতটা আপনি আদায় করে নেবেন এক নম্বর রাখাত আদায় করতে গেলে যেমন এক নম্বর রাখাত গেল দুই নম্বর রাখাত গেল এখন আপনি যেটা একাকা পড়বেন সেটা হলো আপনার তিন নম্বর রাখাত তিন নম্বর রাখা শুধু সুরাল পাতে পড়তে হয় আর কিছু ভরা লাগে না আপনিও শুধু সুরাল পাতে পড়বেন আর কিছু লাগবে না এটা সই ইমামের সাথে যদি কোনো রুকু না পাই কিন্তু সালাম পেরানোর আগে যদি শরিক হই তাহলে জামাতের স্বভাব পাবো না জি জামাতের সবাব পাবেন যদি আসতে পারেন জামাতের শরিক হইতে পারেন তাহলে জামাতে স্বভাব পাবেন এমনকি আপনি সালাম ফেরানোর সাথে শরিক না হইতে পারলেও জামাতে সবাব পাইবেন কারণ আপনি বাড়ি থেকে রওনা দিস বাসা থেকে তো জামাতের উদ্দেশ্যে এমন উজু করছেন যে ওজুতে মানে ঠিক মতো এসবাক হয়েছে কিনা সব ভালো করে দোয়া হয়েছে কিনা এগুলো খেয়াল করতেছে না জামাত চলে যাচ্ছে নবী সালাম বললেন তুমি যখন আসবে সুন্দর করে এসবাক অজু করবে জামাত চলে যাক কিন্তু সুন্দর করে উজু করবে তুমি আসবে এসে ইমামের সাথে যেটা পাবে সেটা আদায় করবে যেটা পাবে না সেটা পরে আদায় করে দিবে আল্লাহ পাক তোমাকে পরিপূর্ণ জামাতের সবাব দেবেন এজন্য আপনি জামাতের উদ্দেশ্যে আসছেন জামাত না পাইলেও আল্লাহ পাক জবাব দেবেন